সাহুল ইবনু সাদ রদুল্লাহ তাল্লাহু বর্ণনা করেন একদা আমরা নবী সাল্লাহলাম এর নিকট বসা ছিলাম এমন সময় নবী সাল্লাহু আলিয়া সাল্লাম এর নিকট একজন মহিলা এসে নিজেকে পেশ করল নবী সাল্লু আল্লাহ সাল্লাম তার আপাদ মস্তক ভালো করে দেখলেন কিন্তু তার কথার কোনো উত্তর দিলেন না একজন সাহাবি আরজ করলেন হে আল্লাহ রসুল তাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে কিছু আছে কি লোকটি উত্তর করলো না আমার কাছে কিছু নেই রসুল্লা সাল্লু আসলাম বললেন একটি লোহার আংটিও নেই লোকটি উত্তর করলো না একটি লোহার আংটিও নেই কিন্তু আমি আমার পরিধানের তহবন্দের অর্ধেক তাকে দেব আর অর্ধেক নিজে পড়বো রসুল্লাহ সাল্লু আলু আসলাম বললেন না তোমার কোরআন মজিদের কিছু জানা আছে সে বলল হ্যাঁ নবী সাল্লাহু আলু সাল্লাম বললেন তুমি যে পরিমাণ কোরআন জানো তার পরিবর্তে তাকে তোমার সঙ্গে বিয়ে দিলাম